حديث نمبر ستطر عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার মধ্যেই নিহিত রয়েছে সর্বপ্রকারের মঙ্গল আবু হরেরা রদ আল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন যে নিশ্চয়ই আল্লাহর রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন ভালো কথা বলে নচেত চুপ থাকে এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন নিজের প্রতিবেশীকে কোনো প্রকারের কষ্ট না দেয় আর যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন তার অতিথির সম্মান করে শাহেহ বুখারি হাদিস নম্বর ছ এবং শাহেহ মুসলিম হাদিস নম্বর চুহাত্তর হাইফেন বদ্ধনির মধ্যে সাতচল্লিশ তবে হাদিসের শব্দগুলি শাহী বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে তেরো নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটি প্রকৃতপক্ষে মহাকল্যাণদায়ক আচরণ অবলম্বন করার প্রতি উৎসাহিত করার একটি মহাবিধান এই মহাবিধানটি জীবের সংরক্ষণ এবং উদারতা বদান্নতা ও পরোপকারের জন্য উৎসাহ প্রদানের উৎস দুই আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার মধ্যেই নিহিত রয়েছে সর্বপ্রকারের মঙ্গল এবং এই দুইটি জিনিস আল্লাহর মহাসম্মানের সহিত আল্লাহর জন্য মুসলিম ব্যক্তিকে সতর্ক ও সজাগ করে রাখে তিন লোকের সাথে ভালো কথা বলার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে এবং আল্লাহ ও তদি ও রসুল যে শিক্ষা প্রদান করেছেন সেই শিক্ষা মোতাবেক কথা বলাকেই ভালো কথা বলা হয় সেই শিক্ষা অপরিহার্য কর্ম বা কথার জন্য হোক অথবা উত্তম ও পছন্দনীয় মুস্তাহাব কর্ম বা কথার জন্য হোক চার প্রকৃত ইসলাম ধর্ম প্রতিবেশীর অধিকারের সংরক্ষণের প্রতি এবং তার সম্মান রক্ষা করার প্রতি বিশেষভাবে গুরুত্ব প্রদান করে তাই মুসলিম ব্যক্তির একটি অপরিহার্য কাজ হল এই যে সে যেন তার সকল প্রকার মুসলিম ও অমুসলিম প্রতিবেশীর সম্মান রক্ষা করে তার সহায়ক হয় এবং তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে পাঁচ অতিথির সম্মান করা আল্লাহর প্রতি সঠিক ইমান পরিপূর্ণতার নিদর্শন এবং প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক সচ্চরিত্রের একটি উত্তম ও স্পষ্ট বৈশিষ্ট্য